الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا توقيد الله لنا نور أعددنا الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألأتى على الإن فانحين من البهر لم يكن شيئا مذكورا আমাদের উপর এমন একটি সময় অতিবাহিত হয়েছে এখন আমরা যেই অবস্থায় আছি এর কিছুই ছিল না এখন আমার একটা নাম আছে আমার একটা জায়গা আছে আমার একটা দেহ আছে আমার একটা অবয়ব আছে এগুলোর কিছুই ছিল না আমার বলতে উল্লেখ করার মতো সেই আমি কৌ আমার দিকে সম্বন্ধ করে উল্লেখ করার মতো কিছুই ছিল তখন আমি কার সাথে ছিলাম তখন আমাকে কে জানতেন আমাদের চূড়ান্ত পর্যায়ও যেতে হবে আমাদের এই শূন্য অবস্থা থেকে বর্তমান এই অবস্থানে পৌঁছার জন্য কিছু মাধ্যম আল্লাহ তালা কি করেছে কাজে লাগিয়েছে বাপের মাধ্যম মায়ের মাধ্যম বাপের সাথে আমরা কতদিন ছিলাম বাপের একটা অংশ আমার শরীরে আছে তাই আমার গঠনের মধ্যে বাপের অংশ নেই বাপের জিন নেই স্বাভাবিকভাবে যত ডুগুবুজি নক্ষ বিভিন্ন কিছুর মিশ্রণ যে বীর্য এর থেকে আমাদের কে কি করেছেন তৈরি করেছেন বীর্যটা বাপের মধ্যে তৈরি হতে আর কিছু খাবার দাবারের কি পড়ছে প্রয়োজন খাবার দাবার দাবারের মাল্লা তালে করেছেন আবার ওই খাবার তৈরি হওয়ার জন্য কি প্রয়োজন করেছে পানির মাটির তারপরে বাতাসের সূর্যের কিরণ চাঁদের জোস্না আরও বিভিন্ন নক্ষত্রের বিভিন্ন ধরনের আভা এগুলোরও প্রয়োজন করেছে কোনটা কী পর্যায়ের কাজ করেছে সেটা আমরা এত সূক্ষভাবে কি করি না জানি না কিন্তু সেইগুলোর কী করেছে প্রয়োজন পড়েছে সেইগুলোর অংশ কোথায় আছে কতদিন ছিলাম খাদ্য হিসেবে বাপে খাবার গ্রহণ করে রাখ পর্যন্ত তা আমি কার ছিলাম আমি যে সূর্যের মধ্যে ছড়াইয়াছিলাম চাঁদের মধ্যে ছড়াইয়াছিলাম সাথে ছিলাম না খাদ্য তৈরি হয়েছে কি চাঁদের জোস্নার প্রয়োজন পড়েনি সেই যেই প্রভাবের দ্বারা আমি তৈরি হবো যে খাদ্যটা সেই খাদ্যটা তৈরি হলো সেখানে আমি ছিলাম না সূর্যের মধ্যে সূর্যের আলোর প্রয়োজন নি আমার খাবারটা তো আমি তৈরি হওয়ার জন্য যেই নথ্যার প্রয়োজন করেছে সেই নথ্যটা তৈরি হতে সূর্যের আলো প্রয়োজন করেনি জি সেখানে আমি ছিলাম না কোন আলোটা আমার ক্ষেত্রে কার্যকরী হয়েছে সেটা তো কে জানে আলো জান কিন্তু ছিল তো সেখানে আমার একটা অভাবক আমার একটা অংশ সেই সব কিছু থেকে আমাকে নির্যাস নির্যাস তো নির্যাসী বিশাল বড় আকারে কমতে হবে না নির্জাস এই পানির নির্যাস থেকে তৈরি করা হয়েছে এখন যেটা এই সারা সৃষ্টিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই আমিকে বাপের মাধ্যমে আল্লাহ তো তারপরে মায়ের মাধ্যমে নয় মাসের মতো কেউ নয় মাস কেউ আট মাস কেউ সাত মাস কেউ আঠারো মাস এমন থাকে ছিলেন কেউ আঠারো এমন এক একজন এক এক সময় মায়ের পেটে সময় ব্যয় করেছে মার সাথে মমতার সম্পর্ক হয়েছে মোহাম্মত অনুভূত হয় আসলে সম্পর্কটা আমাদের সাথে আমার মা আমাকে চিনেন আমার বাবা আমাকে চিনেন এর চেয়ে বেশি আমাকে জানেন চিনেন কে এর চেয়েও বেশি আমার জন্য আপন আমার প্রতি যত্নবান কে এখনো আমার নিঃশ্বাস জেনে শুনে আমাকে সুযোগের মধ্যে রেখেছেন কে এই কিছু নিয়ে যখন আমি তার দরবারে হাজির হয়ে সহজার ডাক দেই তখন আমার এই ডাকে লাভবাহিক বলে আমাকে খুলে তুলে নেই কে এবং তার সাথেই আমার তার এই দৃষ্টির বাইরে আমি কখনো চলে যেতে পারব আমার সবচেয়ে আতঙ্কে এটা আসলে প্রকৃত অবস্থা একটা মানুষের একজন বন্ধুর সাথে কিছুদিন সময় ব্যয় করা হয় একটা জায়গায় কিছুদিন থাকা হয় সেখান থেকে চলে যাওয়ার সময় মন কাঁদে তার সাথে বিচ্ছেদ বিচ্ছেদের সময় মন কি না কান্না করে এই জন্য কাকুরদেরকে যখন মাঠে ওঠানো হবে তখন তারা আল্লাহর সাক্ষাৎ কি করবে না না জান্নাতে জান্নাতিদের জন্য যত নিয়ামত হবে এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হবে কি আল্লাহ আল্লাহআ দেখা কাকে দেখা আল্লাহ আল্লাহকে দেখা এটা হবে সবচেয়ে বড় ওই যে ভাই সন্তান হারানোর কি দিয়েছিলেন উদাহরণ দিয়েছিলেন আপনার সন্তানটা আসে সেই সন্তানটাকে ৩০ বছর পরে দশ বছর পরে পাঁচ বছর পরে পেয়ে গেলেন সন্তানের মুাকাতের মুহূর্তটা আপনার জন্য আনন্দ এখন দশ মিনিটের ভূমের বিরতি কি গিয়ে এখন আপনার কাছে তাকে দেখবো আমি তার সাথে আমার মোলাকাত হবে শুধু এতটুকু না আমরা যখন একমাস পর পনেরো দিন তারপরে অন্য আত্মীয় স্বজন দেখবো তাদের সাথে মুলাকাত হবে সাক্ষাৎ হবে বাড়িতে যাওয়ার আগে কতক্ষণ সময়টা ওই পূর্ণ সময়ের যে একটা থাকে অনুভূতি থাকে সেটা ভিন্ন ধরনের একটা ইয়ে থাকে না আবার যখন চলে আসে যতক্ষণ পর্যন্ত দৃষ্টি যায় ততক্ষণ পর্যন্ত বাড়ির লোকেরা কি করে তাকিয়ে থাকে রাস্তা যখন আদাল হয়ে যায় তখন বিদায় নেয় হয়তো আল্লাহ এই যে একটা মধুরতা এদের সাথে সম্পর্কটা আমাদের কতদিনে সামান্য অল্প সময় আল্লাহর সাথে সম্পর্কটা কতদিনের আবার সেই সুন্দর থেকে সুন্দর অবস্থা থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা হবে এখানে আমরা ফিরে যাব এই জন্য জানাতে আল্লাহ তালা সাক্ষাৎটা এমনই মধুর হবে খাবার জান্নাতি খাবার জান্নাতের হোল জান্নাতের আড্ডা এসবকিছু এর সামনে কি হয়ে যাবে ম্লান হয়ে যাবে তারা এতক্ষণে বুঝবে যে আমরা পরিপূর্ণ কি গেলাম নিয়ামত পেয়ে গেলাম সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ তাল দ্বিতা আল্লাহকে দেখান কিন্তু আমাদের এখন অনুভূতি সেই পরিমাণ জাগ্রত না হিসাবে আমরা সেই সাপটা কল্পনা করতে পারছি যেমন তাকে যদি পরে একটা সুন্দরী নারীর সংবাদ দিয়ে দেন সে সুতবি সেটা এখন দুধ করে তাকে যদি এখন এই পনেরো বছর আগে এই সংবাদটা দেন সে কি বুঝবে হ্যাঁ তাকে এই লোক দেখার এগুলো কাজ হবে কাজ হবে না কেন তাকে একটা চকলেট দিলে গাল্ট হবে বিষয়টা আমাদের এমন পর্যায়ে গেলো আল্লাহ তাল দিদারের সেই স্বাদ জান্নাতের সেই আনন্দ এইগুলো আমাদের কাছে এতটুকু আমরা আগ্রহ অনুভব করি না এত স্বাদ অনুভব করি না আমরা দূরে রয়ে গেছি এই কারণে এটা আসলে দূরে থেকেও এই আগ্রহটা অর্জনের কিছু কি আছে ব্যবস্থা স্বাদটা লাভ করার একটা কি আছে উপায় শেখ আবদুল্লাহ আজ্লা বলেছেন দিন আল্লাহ কি বলেছেন তোমাদের জন্য আমি কি করলাম পূর্ণ করলাম আবার নিয়মৎছ সম্পন্ন করলাম দিন আসলে কি নিয়ামত বলতে আমরা কি বুঝি নিয়ম বুঝি তো কি বুঝি নিয়ামত বলতে বুঝি ভাত তরকারি মাছ গোস্ত ঘি চকলেট বার্গার তারপরে আরো কি এগুলো হলো কি নিয়ামত আমরা নিয়ামত বুঝি কি এরপরে যে যেই বিষয়ের প্রতি রচি যার যত বেশি এগুলির আমরা মজাদার বিষয়গুলিকে আমরা কি মানে করি নিয়ামত মনে করি নিয়ামত পেয়েছি নিয়ামত হল কি ফল ফ্রুট ফল ফ্রুট জাতীয় যেগুলি নিয়ামত নিয়ামত হলেই তা সব কল্পনায় যায় এই ফল আসলে দিন কি আল্লাহ তাল খুশিটা নিয়াম আমরা স্বাদটা অনুভব করি না কেন সেই অনুভব অনুভব হয়নি ওই ছোট দুধের চার বছরের বাচ্চাকে সুসভ্য সুন্দরী সে আগ্রহী হবে পনেরো বছর পরে হবে এখন হবে না আসলে এগুলো কি নেওয়া দিন পরিপূর্ণ নিয়ামত আর এই নিয়ামতের স্বাদ ওই ব্যক্তি পায় না আব্দুল্লাহ যে এর জন্য তার তার এবং ব্যক্তির জন্য প্রকাশ করে না যে এর জন্য নিজের রক্ত আর ঘাম ঝরায় এর স্বাদ পেতে হলে কি করতে হয় নিজের ঘাম রক্ত কি করতে হয় ঝরাতে হয় তখন এর স্বাদ সে কি করে দিনের জন্য আসলে যে যেই পরিমানে কোরবানি দেয় দিন তার কাছে সেই পরিমাণ কি হয়ে যায় সুস্বাদু হয়ে যায় নতুবা বড় বড় ব্যক্তিরা বড় বড় কোরবানি যে দিয়েছেন তার কি এমনি এমনি দিয়েছে কোনো প্রাপ্তি তাদের ছিল না ওই যে ভাই বললেন এটা উদাহরণটা বোঝার জন্য বলতেছি আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে যে তিনি লবণ দিয়ে মাখায়ামা লেবু খাওয়া সারা জীবনে লেবু কল্পনা করেননি যখন বুঝলেন এখন তার কাছে কি হয়ে পড়েছে অমৃতের স্বাদ লেবুর মধ্যে তিনি অনুভব করেন লবণ ছাড়াই রসটি পিছু এই সুন্দর লেগে দেওয়া যায় বলেন এটা কি আসলে জীব বা ভিন্নটা হয়ে পড়েছে সেই শরীর সেই যেহেতু কিসে তাকে এই তার আসলো কোষ একটু কি হয়েছে পরিবর্তন হয়েছে ভিন্ন কোষে এটার মনটা পরিবর্তন হয়েছে কোরবানি দেওয়ার পরে এই পরিবর্তনটা চলে আসে এই জন্য হারামিবিল খান তার পিঠে দিয়ে খঞ্জরের আঘাত করেছে খঞ্জরের ডগা খঞ্জরের মাথা বুক দিয়ে কি হয়ে পড়েছে এই অবস্থায় তিনি কি বলতেছেন আমি সফল হয়েছি কাহার রবের শপথ এটা আমার কোনো সান্তনা না বা পরাজিত হয়ে নিচে পড়ে আসমান দেখানো আমার একটা রিয়েলি বাস্তব আমার অনুভূতি বাস্তব কথা আমার জীবন কি হয়েছে অন্য যে আমার আমার জীবন চলে মধ্যে ছিল না এইভাবে আমার জীবনটা আল্লাহকে দিতে পেরেছি এটা আমার জন্য কি সাফল্য এবং আমি মনের তৃপ্তির সাথে আমি এই কথা উল্লেখ উচ্চারণ করতেছি মনের তৃপ্তির সাথে খুঁজতু আরব্বিল তাহলে কেউ না দেহের উপর কষ্ট ছিল না এটা দেহের উপর কষ্ট ছিল না দেহের উপর কষ্ট ছিল কোরবানিগুলো এক বাহ্যিক কষ্ট গুলো শহীদ আসলে কষ্ট পায় না কেন তার দেহ কি আত্মা যে তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দেহের কি কষ্ট হয় না কিন্তু তার মানসিকতা তার রুচি তার বৃষ্টি ওই আল্লাহর কাছে সেই দিকে চলে যায় এইগুলো কি হয়ে যায় ভুলে যায় এই ইসলামের দুনিয়া বি সৌন্দর্য দেখে হাত কেটে ফেলতে পারে আর কষ্ট না পায় কেটে ফেলে কষ্ট পেয়েছিল নিজের হাত নিজে কি করেছে কেটেছে যদি কষ্ট অনুভূত হতো যন্ত্রণা তো কি কাটতে পারতো নিজের হাত নিজে কেটে ফেলতেছে যন্ত্রণা নেই শুধু অন্য একটা মুগ্ধতা আচ্ছন্ন আল্লাহর দিন আসলে এমনই বড় নিয়ামত যে এই নিয়ামতের স্বাদ পেয়ে গেলে দুনিয়ার সব স্বাদ সামনে কি তুচ্ছ বরং আল্লাহর একটা হুকুমের মধ্যে যে স্বাদ আছে এটা পালন করার মধ্যে পুরা পৃথিবীর সব নারী ভোগ সব খাবারের স্বাদ সব পানির পরিতৃপ্তি সবগুলো মিলানো হইলে যা হবে পাকের একটা হুকুমের স্বাদ চেয়েও কি অথচ আমরা ছোটো ছোটো দুনিয়া বিষাদের জন্য আল্লাহ তালের বড় বড় হুকুমগুলোকে কি করে দিচ্ছি জবাই করে দিচ্ছি কি পরিমান নাবালিক আমরা বলেন ওই বাচ্চা নাবালে ঘর কারণে এই রাজরানীর কি বোঝে নাই মূল্য বুঝে নাই আমরা কোন পর্যায়ে নাবালি আল্লাপাকের হুকুম গুলো আমরা করে দিচ্ছি বিনিময়ে আর এটাকে আমরা মনে করি কি বুদ্ধিমত্তা আসলে এর মধ্যে ভিন্ন রকমের একটা কি হয়ে আল্লাহ সল্লাতালা রেখে দিয়েছেন আমাদের এর সবচেয়ে ঘনিষ্ঠ আমাদের সার্বক্ষণিক বন্ধু কে আল্লাহ এই অনুভূতিটা যদি আমাদের রক্ষাকারী আমাদের সবকিছুর ধানকারী আমাদের সর্বশেষ প্রত্যাবর্তন দ্বার করতে হবে এই অনুভূতিটা আমাদের মধ্যে যেই পরিমাণ গভীর হবে সেই পরিমাণ আমরা তাও হেদে কী হব দৃঢ় সেই পরিমাণ পুরা পৃথিবী আমার কাছে কি হয়ে যাবে তুচ্ছ হয়ে যাবে শেখ বিশ্বাসী বান্দা তার অবস্থা হলো এমন যে তাকে তার পায়ের মধ্যে যদি তুমি স্বর্ণের স্তূপ দিয়ে দাও তাকে আল্লাহর বিধান থেকে কি করতে পারবে না বিচ্যুত করতে পারবে না কোন লোভ তাকে টলাতে পারবে না কোনো স্বার্থ তাকে আল্লাহর বিধান থেকে সরাতে পারবে না আর যদি তার মাথার মধ্যে তুমি করাত রেখে তাকে দ্বিখণ্ডিত করে দে চিরে ফেলো এটাও তাকে আল্লাহ বিধান থেকে কি করতে পারবে না টলাতে পারবে না এই বিক্রি হলো আসলে কি তাও হৃদয় প্রতিষ্ঠিত তা প্রতিষ্ঠিত কে এই ব্যক্তি মাথায় করাত রেখে দিয়ে যদি তার পায়ের উপর এনে রেখে দাও তারপরে তাকে কি করতে পারে না টলাতে পারে না এটা হলো তাহলে হৃদ বাজার যে ক্ষেত্রে আমরা দুনিয়ার কোন লোভে নফসের কোনো চাহিদায় आल्लर विदान के छाटते ही क्षेत्र में दावी पूरण करते जोटुकुदी दूरे सर से तुकु अस्थिरता और कष्ट जहान नाम चूड़ान नियम जाना कि आल्लर दिदार आल्ला सकान नामा जहान नामे जो कष्ट कर मध्य तरह जो सब चे बड़ कष्ट आल्लर गुस्सार शिकार हो তারা আল্লাহকে দেখতে পাবে না এটা কাফিরদের শাস্তি হিসাবে কোরআন শরী কি করা হয়েছে উল্লেখ করা হয়েছে এখন আমরা তো বলবো যে আল্লাহকে না দেখে আমাদেরই তো কোনো কষ্ট লাগে না কাফের দেখতে না যেমন জাহ্নাতিদের চূড়ান্ত শান্তি হলো চূড়ান্ত পরিতৃপ্তি হলো আনন্দের বিষয় হলো আল্লাহকে দেখা জাহ্নামিদের মানে চরম কষ্টের এবং তাদের নিরানন্দের তাদের এই যন্ত্রণার বিষয় হবে আল্লাহকে কি করতে না পারা দেখতে না পারা আল্লাহর শিকার হয়ে থাকে জন্য চরম অনেক সব জিনিসের হাকিকত প্রকাশ করে এখন তো দুনিয়াটা গোরুর ঢোকার জায়গায় হিসাবে অনেক কিছুর মধ্যে আবরণ পড়ে আছে প্রকৃত বিষয় সবগুলি কিনা না উদ্ভাসিত না এই জন্য এখন ভালোটা কেউ ভালো মনে হয় না মন্দটা কেউ হয় না মন্দ মনে হয় না কিন্তু মৃত্যুর পর সবকিছুর কি প্রকাশ পাবে হাঁকি কিভাবে প্রকাশ পাবে না তার অবস্থায় আসবে এ ধোকা আর থাকবে দুনিয়াতে যত যতদিন আসি আমাদের চোখের মধ্যে একটা পর্দা পড়ে আছে আর যখনই আমাদের এই চোখ বন্ধ হয়ে যাবে আমাদের চোখের পর্দা কি হয়ে যাবে চলে যাবে তখন আমরা দেখবো নিয়ামত কি আর আজাব কি নিকমত কি তখন প্রত্যেকটা নাফার মানে কি কি দেখব আজাব প্রত্যেকটা গুনাহের কাজকে আমি কি দেখব আজাদ দেখব আর প্রত্যেকটা নেকের কাজকে আমি কি দেখব নিয়ামত দেখব তখন নেকের নেকির মূল্য বুঝে আসবে আর গুনের কদর্যতাটা কি আসবে বুঝে আসবে তখন এইগুলি থেকে ভাগতে চা ভাগতে চেষ্টা করবো আর সেইগুলি অর্জনের চেষ্টা করবো আল্লাহ আল্লাহমুত্তানা বা কানিমবাই ওই দূরে গিয়ে এখন আর এইগুলো হাতের নাগালে কিভাবে আসবে এখন হাতে নাগালে আর আসবেন এখন তো সবগুলো আমাদের হাতের নাগালে যে কোনো নাকামলের আল্লাহাম কি করেছেন দিয়ে রেখেছেন সেখানে আর হাতের নাগালে আসবেন এখন তাওহিদের দাবি হল যে সে সারা দুনিয়ার সম্পদের দ্বারা অপ্রলব্ধ হবে না সারা দুনিয়ার বিপদের দ্বারা সে কি হবে না আতঙ্কিত হবে সে আল্লাহ তাল পথ থেকে কি হবে না বিচ্যের পথে জেহাদের পথটা হল সারা পৃথিবীর বাহ্যিক শত্রু বাহ্যিক শক্তি যা যাদের দাপটে পৃথিবী কি কম্পমান এদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া এটা এটা তাও দৃঢ়তা ছাড়া এই পথে টিকা থাকা কি নয় সম্ভব নয় যে যেই পরিমাণ মহিল হবে সে সেই পরিমাণ এই পথে দৃঢ় থাকতে পারবে আর তাও সেই যার যেই পরিমাণ কি হবে দুর্বলতা থাকবে এই ক্ষেত্রে যে যেই পরিমাণ নর্বরে থাকবে আল্লাহ আল্লাহতালার এই কঠিন পথে সে সেই পরিমাণ কি হয়ে যাবে নরবরে হয়ে যাবে এই জন্যই দেখেন আমরা অনেক ক্ষেত্রে টিকে থাকতে পারতেছিলাম এই তাও সেইদের এই অবস্থানটা আমাদের না থাকার কারণে এটা আসলে আসার মাধ্যম এই অবস্থানটা আসার মাধ্যমও কি এই যে আবদুল্লাহ আজম বাণীটা উচ্চারণ করেছি যে আল্লাহর পথে কি দেওয়া কোরবানি দেওয়া এই তাও হিটটা এটা কিন্তু দলিলা দিল্লা পড়ে বক্তব্য পড়ে ওয়াজ শুনে মঞ্চে বসে এটা কি কি করা যায় না চর্চা করা যায় এই তাও হিটটা হলো আবদুল্লাহ আজম রহিমুল্লাহ যেটাকে বলেছেন আমলি তাও হিট যেই তাওহিদ সাহাবাহিকারাম রিদানুল্লাহ আলিম আজমাইনের মধ্যে ময়দা হয়েছিল সৃষ্টি হয়েছিল এই তাওহিদ শিখ হোসেন কোথায় বহুদের ময়দানে মোকাবেলায় ফেরাউনকে দাওয়াত দিতে গিয়ে শিক্ষা হয় কোথায় ফেরাউনের মতো দাম্বিক আনারব্য কুমল আলা ব্যক্তি মুসা আলাই ইসলামের হত্যায় উদ্ধত ব্যক্তি তার সামনে গিয়ে তার বিরুদ্ধে তাকে কি দেওয়া হচ্ছে দাওয়াত দেওয়া হচ্ছে এ তাহিদ অর্জন হয় সেখানে এটাও সেই দর্জন হয় যুদ্ধের ময়দানে যেখানে উপরে দিয়ে কি যাচ্ছে ইয়ার ড্রোন উঠতেছে যেই কোনো সময় বোমা নিক্ষেপ করে কি করবে শেষ করে দিবে উপরে দিয়ে গুলির পর গুলি বৃষ্টির মতো ছুটতেছে নিচে দাঁড়িয়ে নামাজ পড়তেছে এখানে তার বিচরণ চলতেছে যেই কোনো মুহূর্তে তার অবস্থানের উপর বোমার আঘাত হতে পারে জীবন চলে যেতে পারে এক একদিন দুই দিন এক সপ্তাহ দশ সপ্তাহ এক বছর বিশ বছর যাবত থেকেই কোনো মুহূর্তে কি পড়তে পারে আমার উপর আমাদের এখানে অকিঞ্চিত অবস্থাটা যেই কোনো মুহুর্তে গ্রেফতার হতে পারে যেই কোনো মুহূর্তে রিমান্ডে চলে যেতে পারে যেই কোনো মুহূর্তে নিজেকে ধরে রাখা এটা আসলে তাও হেদের দাবি কে কি করা এইগুলোর হটা এটা আসলে তাও হৃদের দাবি কে কি করা যায় উপেক্ষা করে এইগুলো একজন ইমানদারকে মহেদকে পিছনে সরায়নি বরং তাকে কি করে আরো সামনে এগিয়ে আনন্দ দেয় এতদের বিষয়টা এমন যে এখন আপনি দেখেন না গাছের ডাল পাতা এইগুলো গাছের রস চুষে চষে সে বেঁচে থাকে গাছ এই ডাল গাছ ডাল পাতা এইগুলো সূর্যের তাপ গ্রহণ করে না গাছ গাছও সেখান থেকে কিনে সূর্যের তাপ তাইনা তারাও গাছ থেকে উপকৃত হয় আবার গাছ থেকে কি উপকার গ্রহণ করে আবার গাছও তাদের থেকে কি করে উপকার গ্রহণ করে এই দিনের পথে আমাদের বিষয়টা এমনই যে যেই পরিমাণ কোরবানি রিবে সে সেই পরিমাণ এখান থেকেও কিছু কি পা আল্লাহ আখেরাতে দিবেন সেটা তো দিবেনি দুনিয়ার মত আল্লাহ তালা কি করেন আপনি দেখেন ইব্রাহিম আলি ইসালাম আগুনে পরে পরে যখন স্বাভাবিক দুনিয়াতে আসলেন তখন তার ইমানের অবস্থা আর আগুনে যাওয়ার আগে তার ইমানের অবস্থা দু অবস্থায় কি আল্লাহরকে বিশ্বাসের ক্ষেত্রে তার কোনো কমতি ছিল এরপরে চোখে দেখার পরে যে একটা বিশ্বাস হলো সেটাকে কি বলা হয় আইনাল জাকিম সেটাকে আর আগে হবে সেই বিশ্বাসটা হয়েছে এই বিশ্বাস থেকে আপনি টাবোবে কে এখন বলেন যত দলিল দেওয়া হোক এই বিশ্বাস থেকে তাকে টলাতে পারবে আল্লাহর দিনের পথে আপনি কুরবানি দিয়ে আল্লাহ